দ্দিন فسوق الا رَفَثَ وَلا فُسُوقَ وَلا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى واتقوني يا أولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدتهم وقال أيضا الحج المبرور ليس له جزاء إلا الجنة सम्मानित भा सम्माना बुन आश्सन्ना हजका फेला आयोजित हज सेमिनार और प्रशिक्षण यत्यंत महतिमा जलिसर सम्मानित सभापति ओलामा खेराम অতিথিবৃন্দ সর্বোপরি যারা আজকের ভিপি ব্যক্তিবর্গ আল্লাহর ঘরের মেহমান বৃন্দ যারা আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহ সবানা যাদেরকে কবুল করে হাজার হাজার বছর আগে যাদের মন যাদের কর্ণকুহরে ওই আজান পৌঁছে দিয়েছিলেন যে আজান দিয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাতু সালাম আল্লাহ সব তালা আমাদের বাবা ইব্রাহিম আলি সাল্লামকে হাজার পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করে তাকে শেষে যে দায়িত্বটি দিলেন আসলে হজের কথা হজের তাৎপর্য হজের ইতিহাস অথবা সরাসরি কোনোরকম মানে বৃদ্ধি অথবা সাইড টকিং ছাড়া সরাসরি মাবরুর হজের শর্ত মাকবুল হজের জন্য করণীয় এটিও যদি আমি বলি তাহলেও খুব একটা লম্বা সময় দরকার আমাদের সেই লম্বা সময়ের সেমিনার আয়োজন করা হয় এইটা এই এক সেমিনারে হবে না এর জন্য ইনশাল্লাহ আপনারা যখন বেরিয়ে যাবেন সেদিন থেকে শুরু করে যেদিন ফিরে আসবেন এই পর্যন্ত পুরো সময় লম্বা সময় ধরে আপনারা কোরআন হাদিস ইতিহাস কালচার এভরিথিং রিলেটেড উইথ পিলগ্রিমস অ্যান্ড হজ আপনারা সেগুলো জানবেন শুনবেন শিখবেন নিজের জীবনকে গড়বেন হজ এমন একটি আনুষ্ঠানিকতা নয় দুই রাখ সলাদেমনে আমরা মন হাজির থাকুক নাই থাকুক দুই রাগাত নমস্তরে বাস শেষ যেমন নমস্তরে বাড়িতে চলে আসলাম এরকম না একটা ট্রাভেল করে চলে আসলেন কিছু কেনাকাটা করলেন হাদিও কোটুকুন দিলেন মার্শাল্লা নামের শুরুতে হাজি অমুখ জুমু। এটা না হজ হ্যাজ এক্সট্রা সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স ইউ হ্যাভ টু দিস রিয়েলাইজ দিস শুধু আন্ডারস্ট্যান্ডিং শুধু জানা হ্যাঁ অথবা শুধু কিছু শেখা না এইটা রিয়েলাইজেশনের বিপর্যজেশনের বিষয় উপলব্ধির বিষয় আর উপলব্ধি এমন এক জিনিস এটা উপলব্ধি কাউকে দিয়ে দেওয়া যায় না এটা উপলব্ধি নিজে নিতে হয় যাই হোক সম্মানিত ভাই বোনেরা আল্লাহ সব তাহলা খুব কঠিন পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম সালাম যখন উত্তীর্ণ হলেন আল্লাহ যখন তাকে পুরো মানবমণ্ডলীর জন্য ইমাম বানিয়ে দিলেন আমার সাথে কিছু শেয়ার করবেন আল্লাহ সুবাহ যখন তাকে পুরো মানবমণ্ডলীর জন্য কী বানালেন ইমাম বিশাল বড় পুষ্ট সুরাবাখারায় প্রথম পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠে আল্লাহ সুবাহের সাথে করছেন وَإِذِ اِبْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهٌ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا আল্লা বললেন যখন তিনি ইবতালা ইব্রাহিমকে পরীক্ষা করলেন অনেক পরীক্ষা দিলেন তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হলেন পরীক্ষা পাস করলেন বললেন যেহেতু এইচএসি তারপরে আরো যত ডিগ্রি আপনি কল্পনা করতে পারেন সমস্ত ডিগ্রিতে সমস্ত পরীক্ষায় ইউ আর কমপ্লিটলি সাকসেসড সুতরাং এখন হলো তোমার অ্যাপয়েন্টমেন্টের প্রশ্ন আমি তোমাকে মুসলিম নয় শুধুমাত্র শুধু মুসলিম জাতি নয় পুরো জাহানে যত রকম জাতি রয়েছে সবার জন্য তোমাকে আমি ইমাম নিয়োগ করে দিচ্ছি আল্লাহ আকবর এমন ইমাম হিন্দুরা বলে ইব্রাহিম আমাদের দলের খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের পিতা ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের নবী মুসলমানরা বলে ইব্রাহিম আমাদের জাতির পিতা আল্লাহ বলেন তিন দরের দাবি মিথ্যা এক দলের দাবি সত্য সুরা আল এমরান তৃতীয় পারার উনিশ নম্বর পৃষ্ঠে মুসলিম আল্লাহ বল ইব্রাহিম ইহুদি ছিল না ছিল না সে পত্তরিগত হিন্দুদের অন্তর্ভুক্ত ছিল না তিনি ছিলেন একজন মুসলিম সেই ইব্রাহিম সুহানো পরীক্ষার এইগুলি ইনশাল্লাহ আপনারা হজের সময় শুনবেন সর্বশেষ বাবা ছেলে দুইজনকে দায়িত্ব দিলেন কাবাগর বানাও ইদি আর ইব্রাহিম ইসমাহ আল্লাহ কোথায় বানাবো কাবাগর আল্লাহ বললেন সব ফাউন্ডেশন করা কোথায় শুধু পাহাড় আর পাহাড় আর এর মাঝের নুহালামের মহাপ্লাবনে যেই গড়টির দেয়াল পর্যন্ত ভেঙে গিয়ে বালুর নিচে ডেবে গিয়েছিল আল্লাহ স্মান সেটাকে আবার এইভাবে বলন্দ করবেন ওই ঘড়কে কেন্দ্র করে আজকে আজকে ফর ফখরউদ্দিন কনভেনশন সেন্টারে এইখানে একটা সেমিনার হবে সারা বিশ্ব থেকে মানুষ পাগল পাড়া হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কষ্ট করার জন্য ছুটে যাবে ওই ঘরে এই জন্য আল্লাহ সুহানা ওই ঘর বানানোর জন্য ইব্রাহিম আলিয়াল্লামকে কঠিন পরীক্ষা দিয়ে তাকে একদম উপযুক্ত করে বললেন ও ইব্রাহিম আপনি যেহেতু আমার খালিল আপনি যেহেতু এত সকল পরীক্ষা পাশ করেছেন এই ঘর নির্মাণের কাজ আপনাকেই করা লাগবে ইব্রাহিম আলাইসাল্লাম বালুস্বর এলেন ইসমাই সালাম সাথে আছেন এরপরে তারা এই কাবাগরের দেয়াল নির্মাণ করলেন কাবাগর নির্মাণ করলেন এরপর আল্লাহ বলেন ইব্রাহিম এইবার খুব জোরে একটা আজান দেন কিসের আল্লাহ বললেন ব্যতিক্রম ধর্মী আজান এই আজান না মানুষের মধ্যে একটা হজের আজান দিয়ে দেন তাহলে মানুষ দূর দূরান্ত থেকে পদব্রজে আবার বাহনে চড়ে এরোপ্লেনে উঠ দিয়ে গাদার উপর আরোহণ করে এইভাবে মানুষ সারা বিশ্ব থেকে যত কষ্ট হোক এই ঘরের দিকে চলে আসবে ইব্রাহিম আল্লাম বললেন আল্লাহ এই কোনো মানুষ তো দেখতে পাচ্ছি না আমি যে আজান দিয়ে দিব আমার আওয়াজ তো এই পাহাড়ে বাড়ি খেয়ে আরেক পাহাড়ে বাড়ি খেয়ে শেষ হয়ে যাবে আল্লাহ সালা বললেন আপনি তো পারবেন না মানুষের কর্ণঘরে পৌঁছাইতে আপনার দায়িত্ব হলো আজান দিয়ে দেওয়া আর যারা এখনো জন্মগ্রহণ করে নাই যাদেরকে আমি আমার ঘরের জন্য ভিআইপি গেস্ট মেহমান হিসাবে কবুল করেছি তাদের মন মানসিকতা তাদের মেন্টালিটিতে তাদের কর্মকুহরে এই আজান পৌঁছে দেয়ার দায় দায়িত্ব আমি আল্লাহ সুবাহনতালা নিজেই নিয়ে নিয়েছে। ওই আওয়াজ আল্লাহ সুবাহ যাদের কলবের ভিতরে পৌঁছে দিয়েছেন তিনি তার কোটি কোটি টাকার বিজনেস ব্যস্ততা একদিন একটু বেড়ানোর সুযোগ পান না তিনি বলবেন রাখনে কোনো কিছু আমি আল্লাহর ঘরে যাবোই ইনশাল অবস্থা কিরকম হয় না এই ভূমিকা বলছিলাম আল্লাহর ঘরের ওই সকল গৌরবান্বিত যাদের কপাল যদি আমরা পরিমাপ করতে পারতাম তাহলে এমন কোনো ফিতা আবিষ্কার হয়নি যেইটা দিয়ে হাজিদের কপাল কত বড় এরা মাপা যায় বিশাল বড় কপালের অধিকারী যারা ওই কাবা ঘরে যাবে যেই ঘরকে সামনে রেখে আমরা দৈনন্দিন পাঁচবার কমপক্ষে চলা তাদাই করি সেই ঘরে যাবেন সেই ঘরে তোয়ফ করবেন ইব্রাহিম আলহ সাল্লাম যেইখানে ছেলেকে কুরবানি দিয়েছিলেন সেইখানে যাবেন আপনি কোরবানি দিবেন ইসমল আলিয়া যেখানে ইব্রাহিম আলিয়া যেখানে বিসমুল্লা আল্লাহ আকবর বলে শয়তানের বিরুদ্ধে কঙ্কন নিক্ষেপ করেছিলেন আপনি সরাসরি সেই জায়গায় গিয়ে আপনি কঙ্কন নিক্ষেপ করবেন আপনি কি মনে করেন মানুষের ভাগ্য আর কত ভালো হয় মানুষের ভাগ্য আর কত সুপ্রসন্ন হয় আল্লাহর ঘরের ওই সকল মেহমান বৃন্দ আমি আমার পয়েন্টে চলে আসছি সেটা হলো আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে মাবরুর হজের জন্য করণীয় মাবরুর মানে মাকবুল মাবরুর মানে মাকবুল এটার জন্য যে করণীয় যে সকল কাজগুলো এগুলি অসংখ্য এক দুই করে যদি দশ বারো বিশটা গণনা করি শেষ হবে না আমি মাত্র দুই একটি বলব কারণ কাঠ কুট অ্যাকর্ডিং টু ইউর টাইম Deliver your speech according to your cloth. ঠিক আছে তো নাকি লেগে গেছে তাহলে সাথে আছেন সো আই হ্যাভ টু ডেলিভার মাই স্পিচ অ্যাকর্ডিং টু মাই টাইম সেই জন্য মাত্র ইম্পর্টেন্ট দু একটি পয়েন্ট আমি আপনাদের জন্য চয়ন করবো সেটি হলো আল্লাহ তিনি নিজেই কিছু পয়েন্ট বলে দিয়েছেন হজের ক্ষেত্রে আল্লাহ সুবাহ বলছেন আল হাজার যে ব্যক্তি বা যারা এই মাসে হজের প্রস্তুতি নিবে নিয়ত করবে আল্লাহ বলে দিলেন তিনটা শর্ত তোমাকে পালন করতে হবে ফুসুক। রফাস এবং ফুসুকের ব্যাখ্যা করলে আমার আধা ঘন্টা লাগবে যাবো না एक कथाए अश्लील कथा अश्लील क्च कथा एवं क्या अश्लील कथा अश्लील क्या गर्हित कथा गर्हित क्या पाप कथा पपर क्च जरा पाप कार्ये लिप्त होना पाप कथा जा रा लिप्त होना हस्कर कर हजार खराब कथाए लिप्त होते खराब क्षेत्र लिप्त होते এরপরে আল্লাহ তিন নম্বর বললেন ওয়ালা জিদা ফিল হাজ আর কোন জগড় জাটিও করতে পারবে না আমি আমার একটা ইয়া বলি আর কি অথবা মতামত একটা ফিলিংস যখন স্টুডেন্ট ছিলাম যখন পড়াশোনা করতাম যখন সৌদি আরবে যাই নেই তো এর আগে চিন্তা করতাম যে একটা মানুষ হস করতে যাবে আল্লাহর ঘরের হাজি ঠিক আছে হস করতে গিয়ে কেউ যদি পাপ কথা পাপ কার্যে লিপ্ত না হয় তাহলে তো তার জন্য এইটা ঠিক আছে নবীয় সাল্লাহ সাল্লাম ও হাদিসের মধ্যে বলেছেন কোন ব্যক্তির হস করতে যদি পাপ না হয় তাহলে সে এমন নিষ্পাপ হয়ে দেশে ফিরবে নবভূমি একটা বাচ্চা মাতৃ গর্ব থেকে যখন দুনিয়াতে আসে তার জীবন জীবনে কোনো পাপ থাকে না একজন হাজি মক্কা থেকে ফিরে যখন বাংলাদেশে আসে তখন তার জীবনে কোনো পাপ থাকে না সোহান বললেন না মানে আমি আমার এটা বুঝে আসছে যে পাপ কথা পাপ কার্যে লিপ্ত না হলে কিন্তু একটা জিনিস আমার বুঝে আসে নাই সেটি হলো হজে গেছে এত দূর থেকে আবার সেইখানে গে সে কেন করবে জগড়া জাটির প্রশ্ন আসে কেন এরপরে এটা আমি হারে হারে টেয়ার পাইছি ঝগড়াঝাটি কেন করবে জগড়াঝাটি যে মানুষ কেন হয় শুনে আমি বলি এমন এমন সিচুয়েশন তৈরি হয় এখন বলে দিচ্ছি সিচুয়েশনের সময় যদি আপনি মানে ঠিক মুহূর্তে যদি আপনি আপনার নিজেকে যদি প্রোটেক্ট দিতে ব্যর্থ হন যখন সবর করা দরকার ধৈর্য ধারণ করা দরকার যখন ক্রুতটাকে হজম করা দরকার তখন যদি না পারেন এরপরে আপনি বলবেন আমি খুব ধৈর্যশীল ক্রুতকে চাঙ্গল পাইতে পারি দরকার তো নাই কথা বোঝেন নেই দরকার তো নাই বিপদের সময় যদি বন্ধুকে কাছে না পাই তাহলে সুসময় ওই ধরনের বন্ধুর তো আমার কোনো দরকার নাই দেখেন এমন সিচুয়েশন তৈরি হয় হজে যাওয়ার পরে শুনে বলি মানুষ কি কি বলে যে দিচ্ছে আপনি নিজেও শুনবেন বলে হাজি সাহাব সাবধান আপনি কিন্তু হজে আছেন এই হস যাবে কি বলে জান আমার দিকে দেখেন রাগ হস হস না হস করবো না আমি দেখাই এবার হস্ত নষ্ট হস নষ্ট হ্যাঁ কথা বুঝেন নাই বলে যে নিয়ে গেছে মোয়াল্লাহরে আপনাকে দেই খেসার হ্যাঁ সর্বশেষ বলে যদি না পারি ডাকাতে বাঙালি জাতির একটা কুদানি না আপনি আল্লাহ একজন হাজি আপনার আল্লাহ একজন বান্দা আল্লাহর একজন হাজি মনে রাখবেন একটা লোক যদি দুতালার উপরে উঠে এইখান থেকে যদি কোনো কারণে হঠাৎ এরকম তাকাই দিকে নিচে পড়ে যায় তাহলে মরেও যেতে পারে বাঁচার সমবনাও বাঁচার সমবনাও আছে আরেকটা লোক চব্বিশ তলার উপরে উঠছে দেখেন এখন এই যেমন মনে করেন আমি এখন একটা স্টেজের উপরে আছি এখান থেকে যদি অসাবধান একটু ব্যথা পাইতেও পারি একটু মুচকে যাইতেও পারে নাও পারে কিন্তু যদি এখন আমি যেরকম কিনারে দাঁড়ায় একদম নির্দিদায়ক কথাবার্তা বলে যাচ্ছি চিন্তা করতেছি না এখন যদি ২৪ তলার উপরে রকম ওই কি দেয়াল কিছু না, এরকম যদি খালি জায়গায় দাঁড় করে দিত পারতাম কি পারা যাইতো কি কারণ হলো চব্বিশ তালার উপর থেকে পড়লে হ্যাঁ মানে মরার মোটেও সম্ভাবনা নাই তো নাকি হাজি সাহেবরা আল্লাহ সুবাহ একজন হাজিকে একজন হাজিকে আমি চব্বিশ তালা বলেছি হাজি সাহেবকে আল্লাহ সুবাহ মর্যাদা দিতে দিতে দিতে দিতে হাজিদেরকে বলা হয় দুই রহমান দুইও কথা বলে দুই রহমান আর রহমানকে আল্লাহ আল্লাহ আল্লাহর সময় থাকলে যদি ব্যাখ্যা করতাম আপনি এরকম এক ঘন্টা তাকায় থেকে শুনতেন আমি এত বড় মেহমান আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন কিন্তু ওই সুযোগটা এখন নাই খেয়াল করবেন হজম বামরুর যদি করতে হয় তাইলে আপনাকে ইউ মাস্ট আপনি টাকা খরচ করে যাবেন হজ করে চলে আসবেন বহু মানুষ হজ করে আসে তার হজ হয় না নবীজি এই জন্য বলেছেন আল্লাহুল মবরুরালের জান্নার ছাড়া দ্বিতীয় আর কোনো প্রতিদান নাই এই কথার অর্থ হলো এমন কিছু হজ আছে হজ্যাকবেন কিবুল করতে গেলে কত জিনিস লাগবে ওই যে একটা বলতেছিলাম জান্লা শর্ত করে দিয়েছেন অশ্লীল কথা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে এটা বুঝে আসছে ব্যাখ্যা যাচ্ছে না তিন নম্বর জগরা যেটা এটা আমার বুঝে আসে কিন্তু হজে যাওয়ার পরে বিভিন্ন সিচুয়েশন দেখে না ধরেন ক্রুতটাকে আর আপনি যদি জোর জবরদস্তি করেন এরকম কারণ হজে যারা যাবেন সবাই তো বড় লোক বুঝেন টাকার একটা কি আছে হ্যাঁ টাকার পাখা আছে রিচেস উইংস আপনি বলবেন উইং আমি আসছি একটা গরম থাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিশাল বড় অফিসার এরকম সেরকম ভুলে যেতে হবে আপনাকে এগুলো কারণ শুনে আমি বলি আমার সাথে একবার ভিয়ানা থেকে আমি একটা হজ কাফেলা নিয়ে আসলাম এই পাঁচ সাত বছর আগের কথা এরপরে আহ ময়দানে একদম যেটা মূল হজের দিন খুব কান্নাকাটি করলাম সবাই অ একজন আরেকজনটা দরাজ করে ধৈরেও কান্নাকাটি করলো শেষমেশ ভাইমাফ করে ধীরে সবকিছু হজ শেষ হস করার পরে এখন আমরা ফিরব মুজদালি ভাই যাবো মুজদালি ফাইকে সার রাত্রে থাকতে হবে আপনার তার ঈদ নেই আপনার তার অফিস আওয়ার শেষ হয় আপনার স্ত্রীর কাছে ওইখানে শুয়ে থাকবেন ছেলে মেনে আমো করবেন এমন তো না তো আল্লাহ রাস্তায় গুলাম হিসাবে নাকি কথা বলেন না কেন ওই লোক বৈশা রয়েছে বাস আসে মানুষ যায় আমাদের গাড়ি তো আসে না তা আসবে একটু দেরি হয়ে যাচ্ছে এসার রক্ত হয়ে গেছে এরপরে বলে কিসে মেটা করে এরকম করতেছে দেখি হ্যাঁ টাকা দিচ্ছেন ঠিক মতো টাকা দিই নেই আমাদের ডাইরেক্টর ছিল সৌদিয়ান আমরা তো তারও দিনে আসছি এখন একটা সিস্টেমিটি আছে কোনোটা আগে যাবে কোনোটা পিছনে যাবে হাজি সাহেব রাগ যে হচ্ছেন সমস্ত হাজিরে গিয়ে চলে গেছে আপনার দেখা ফালাই রেখে শুধু কি আমরা কয়েকজন আছে নাকি আরো হাজার হাজার মানুষ আছে রাখেন এই সমস্ত কথাবার্তা বললেন না এমন খেপাই খেললো এমন হাজির সবাই একজনে ভাই একজন এরকম আমার ছিলেন না হস হবে না লাগবে না আমার হস খুব খেপলো শেষ প্রেম বাধ্য হই আমি আপনাদেরকে শোনাচ্ছি হজ্য মবরুর বুঝানোর জন্য এই পয়েন্ট যদি বুঝাইতে পারি আর কিতাবের শর্ত যেগুলি আছে হাতিসের শর্ত আছে আছে এইগুলিগুলো আমাকে বুঝাইতে পারবেন আপনাকে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি অন্য শর্তগুলো বলছি না এরপরে ভাধ্য হইয়া আমাদের ডাইরেক্টর ছিলেন একজন ডক্টর তিনি ভিয়েনার সবচেয়ে বড় ইসলামিক কালচারাল সেন্টারের দায়িত্বশীল আমাদের মুরব্বী কিন্তু বন্ধুর মতো দারুণ সুসম্পর্ক তাকে বললাম যে আমি তো এই পাগল নিয়ে বিশাল সমস্যা মধ্যে পড়ছি হ্যাঁ তার কথা হইল সে গাড়ি ভাড়া করে চলেছে আরেকটা দিকে উঠে এরকম কে করে ঠিক আছে এরপর শেষমেশ তার কথা হলো কোনোভাবে পারতেছে না আমার গ্রুপ লাগবে না আমার যে এক বাসে উঠিয়ে দিন আমার যে এক বাসে উঠিয়ে দিন চলে যাবে পরে শেষমেশ ওই সৌদিয়ান ডক্টর সৌদিয়ান সে অরিজিনাল সৌদিয়ান এরপরে সে এক পুলিশ অফিসারকে ধরে অন্য গ্রুপের বাস একটা আসতেছে এইটারে থামাইয়া বললো এই তিনটা লোক তার সাথে আর তার দুই বন্ধু এখন সে পাগলা খেপছে পাগলার সাথে তার আর কিছু ছাগলা হবে না চলে যাবে ডো্ট মাইন্ড কিছু মনে করেন না হজেই যদি চাইবেন নিজের মেন্টালিটি যদি চাপা দিয়ে যেতে না পারেন মেজাজ নিজের আমিত্ব বড়ত্ব কর্তৃত্ব হ্যার টাকার গরম এগুলি সেরে আল্লাহর হস্তে হাজি সাহেব আপনার আল্লাহর ঘরের মেহমান আপনাদের মর্যাদা আছে। নিঃসন্দেহে আপনাকে আমি দাওয়াত দিই নি আল্লাহ দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইমের মাধ্যমে আল্লাহ কবুল করেছেন এই জন্য আপনারা এই দুটুকুন আগাইতে পারছেন আলহামদুলিল্লাহ বলেন আপনাকে হেয়া করার জন্য নয় আপনার হজটা যেন পারফেক্ট হয় সেই জন্য আমার এটা বলা উঠাই দিলাম সে চলে গেল বাস মুজদালি হয়ে চলে যাবে অনেক আগে আমাদের আগে আমরা তারও আরো কমপক্ষে দুই আড়াই ঘন্টা পরে বাস পাইছি আমরা সবাই একসাথে গেলাম লব্বাইক আল্লাহ লব্বাই সবর করলাম ধর্য ধারণ করলাম এরপর আমাদের আধা ঘন্টাও লাগে নিই মুজদালি হয়ে গেলাম সুন্দর মতো জায়গা পাইলাম সেইখানে আমরা মাগরি ভেসানামাসে একসাথে পড়লাম এরপর রাত্রে আরাম করলাম পরের দিন খুব সকালে মিনায় চলে গেলাম গিয়ে কঙ্কটঙ্কর মেরে আসছি এরপরে ওই যে পাগলা ক্ষেপছিল আগে উঠায় দিলাম সে মুজালিফাই পরের দিন সকাল সাড়ে সাতটায় এই মিনার কি বলে আরাফার ময়দানে আপনার এত গুয়ার তুমি আপনি আগে কি ছিলেন না ছিলেন মানুষ মারছেন এটা করছেন সেটা করছেন সেটাও ভুলেন নাই কষ্ট হয়েছে আমি জীবনে বহুবার বাংলাদেশ থেকে হাজিদের সাথে গিয়েছি মদিনায় থাকাকালীন আলহামদুলিল্লাহ বহুবার হস করেছি ইউরোপ থেকে বহুবার আসছি একবার যখন আসলাম ইউরোপ থেকে একটা ছুট্ট কা ফেলা হয়েছে হাজিদেরকে খেদমত করা তো কষ্ট আছে এক একজন এক দিকে খেপে আমি একজনের জন্য দাঁড়াইছি বাকি দুজন বলেও থাকেন আপনি দাঁড়ায় থাকেন আমরা গেলাম এখন আমি ওর দিকে গেলে এ শুইটে যাই আর এর জন্য দাঁড়ায় থাকলে ও ছুইটে যায় কি করব বুঝলেন না হায় কি অবস্থা মানে ছাগলটা যদি সামনে দিই পিছনে দৌড়ে গুলো ওঠা যায় না আর ছাগল যদি পিছনে দিই টাইনে এক গলা ছড়ে যায় টাইনে সাথে নিতে পারি না এমন অবস্থা হ্যাঁ ছোট্ট একটা গ্রুপ হয়েছে মহিলা নাই বৃদ্ধ মানুষ নাই আমি মনে মনে খুব খুশি আলহামদুলিল্লাহ এইবার আমার কষ্ট হবে না আমার জীবনে এখনও ভুলি না ওই বছর যে কী পরিমাণ কষ্ট হয়েছে আমার কারণ কি কারণ হলো আল্লাহর সাহায্য ছাড়া নিজের যে সুন্দর মতো হস করবেন এটা কল্পনা করা যায় না সম্মানিত ভাইয়েরা তাইলে এক নাম্বার। যেটা বলতেছিলাম কোরআনের ওই শর্ত বাদ দিয়ে যদি কেউ ঝগড়া না করতে পারেন কেউ যদি ঝগড়া না করতে পারেন জগরা সারা যদি থাকতে পারেন আমি মনে করি এই এক পয়েন্টে আপনার হজ হয়ে যাবে মকবল হয়ে যাবে রকম জগরা ঝগড়া নেই কোনোরকম ঝগড়া নেই মানুষের পা টিপবেন মানুষের জুতা ধরবেন হ্যাঁ এরপরে আপনি মনে করবেন যারা আসছে এদের সবার মর্যাদা আমার চেয়ে বেশি আমার মর্যাদা সবচেয়েতে কম পিছনে থাকবেন চুপ করে থাকবেন জবানটাকে তালা দিবেন জান্নাতে যাইতে চান জবান জাননাতে করে কাজ হবে না জবানকে তালা দেন নবীল গ্যারান্টি দিয়েছেন মান বাইনা ফাককাইহি জানা কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়ে দিতে পারে একটা হল দুই ঠুটের মধ্যবর্তী জিব্বা আর একটা হলো দুই পদযুগলের মধ্যবর্তী গুপ্তাঙ্গ এই দুইটার গ্যারান্টি দিবা আমি নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি একটার গ্যারান্টি আমিও দিতে পারি একটার গ্যারান্টি আমিও দিতে পারি দ্বিতীয় ডারটা পারি না যদি বলেন গুপ্তাঙ্গের গ্যারান্টি তাইলে থাকেন মার্শাল্লা বীরপুরুষ এইটার গ্যারান্টি দেওয়া খুব সহজ হ্যাঁ গুপ্তাঙ্গের মিসইউজ হবে না এইটার গ্যারান্টি দিতে পারি কিন্তু এবার যদি বলেন জিভার গ্যারান্টি না এটা দিতে পারি এটা খুবই কঠিন সাংঘাতিক কঠিন আমার কথা কি বুঝছেন আর ইউ উইথ মি এভরিবডি আই ড্র ইউর ফুলে টেনশন জলানটাকে যদি সংযত করে ফেলতে পারেন আগে একটা বলছি যদি জগড়া জাটি না করেন যদি ঝগড়া জাটি পয়েন্টগুলো মনে যদি জগড়া জাটি করেন কোনো কারণেই মেজাজ খারাপ হয়ে গেছে মেজাজ ঠান্ডা করার জন্য হারাম ছেড়ে বেগে জমজমার পানি খাই ঠান্ডা মুখ খুলবেন না একদম উন্নতি পারবেন না অনেকে বলে আমি মনের ভিতরে একটা মুখে আরেকটা রাখি না মনের ভিতরে ধরা যখন মুখ দিয়ে বইলে ফেললেন সর্বনাশ করলেন কবি একজন বলছেন কয়া নীলা বলছে বর্ষা বললম দিয়ে যদি আঘাত করো কালের সময় একসময় সেটাও যাবে কারণ দিন শুকায় না জবান খুবই ডেঞ্জারাস জবানের কারণে তারাহুড়া করে বলি এক একটা পয়েন্ট ধরে কিছু কথা বলা দরকার খুব তাড়াহুড়া করে কোনো কিছু হয় না রুম ওয়াজ নট বিল এডে রুম একদিনে গঠিত এইগুলি কুরান্তলাওয়াত হ্যাঁ এইগুলি হ্যাঁ এইগুলি দিয়ে এক জন একটা গালি দিল এটা যদি সহ্য করতে না পারেন একজন একটা তেরা কথা বলল যদি সহ্য করতে না পারেন একজনের ম্যানেজার খারাপ হয়েছে আপনি যদি একটু শান্ত হইতে না পারেন তাহলে কিসের উদারতা কিসের হজ দুইটা পয়েন্ট বলেছি তিন নম্বর কেউ যদি আমাকে বলে কোনো জায়গায় যে হাজিদের উদ্দেশ্যে একটা নসিহত করবেন একটা নসিহত একটা নসিহত আপনি এক সেকেন্ড সময় দিলাম পাঁচ মিনিট সময় দিলাম একখানে আমি বললাম কোনো পাঁচ মিনিট সময় দরকার নেই এক সেকেন্ড সময় আমার জন্য যথেষ্ট একটা জিনিস সেটি হল কি হজে যাচ্ছেন আপনি কীভাবে হ্যারাম করবেন কিভাবে তো করবেন কিভাবে চাই করবেন কত টাকা নিয়ে যাবেন কি কী ওষুধ নিচ্ছেন আর কি কি প্রস্তুতি নিচ্ছেন কোন হোটেলে খাইবেন বাঙালি খাবার কেমন পাওয়া যায় পাকিস্তানি হোটেলের যায় কি তিনি বলে ওই কাড়ি গুস্ত কাাই গুছ হ্যাঁ মানে কড়াইয়ের মধ্যে কয়লার উপরে দিয়ে গুস্ত গরম করে দেয় তুন্দুর রুটি দেয় কী যে মজা লাগে গেলে আমি ওইটা খাই বুঝছেন এই এই সমস্ত না এইগুলি না এই স্বপ্ন একটা জিনিস কেউ যদি হজা যায় একটা জিনিস যদি নিয়ে যায় সুন্দর তার হজমাখবুল হয়ে যাবে সেটা কি সবকিছুতে ধৈর্য আপনার দেখবেন বিশাল লোক একটা এরকম করে বয়ে গেছে আপনার তখন কি বলছে আমার দেখাতে বয়ে গেছে মানুষের করে আরেক এই কাইলা গুলান সাংঘাতিক সমস্যা করে আফ্রিকাতে আসছে আপনি কালা দেখছেন আপনার চোখে আপনার তো চোখ নাই এগুলি চামড়া কালা কলবগুলো সাদা আর আপনি বলছেন যে শরীর আপনার যে চর্ম আপনার যে বাহ্যিকতা আল্লাহ সেই দিকে তাকান না আল্লাহ তাকান কোন দিকে আমি একটু শরীর বলে নিচ্ছি আর না আমার কথাগুলি একটু শক্ত হয়ে যাচ্ছে আর শক্ত না আগে আগে আগে সত্য কি বলে যে আগে গরম পরে নরম আপনি আমার এই কথাগুলো যদি কোনোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন ও তিতা লাগে বাচ্চা খাইতেছে না এরপরে জোর করে মায়েরা কি করে ওষুধ দিয়ে যখন বাচ্চা ফালাই দিতেছে এরকম করে জোর করে আমিও তো খাওয়াই বাচ্চাদেরকে হ্যাঁ ও ভাইয়েরা আপনাদের আপনাদের মর্যাদা অনেক মায়েরা বোনেরা আপনাদের মর্যাদা অনেক তবে এই মর্যাদাটা যেন বুলুঠিত না হয় মর্যাদা যেন বুলণ্ঠিত না হয় এই জন্য যদি একটু কথাও লাগে সেটাও বলবো এখন বলবো মাখা যাওয়ার পরে তো বলার কোনো সুযোগ নাই কারণ আমিও তো হজ করবো আপনি তো হজ করবেন এই জন্য তিনটা পয়েন্ট বলছি তিনটা পয়েন্ট এক নম্বর জগড়াঝাটি করার কোনো সুযোগ নাই দুই নাম্বার হলো জবানটাকে দারুণভাবে সংযত রাখতে হবে জবানটাকে তিন নম্বর কথা হইল ধৈর্য তিন নাম্বার কথা হইলো ধৈর্য সাইন নাম্বার আপনি বলবেন মনে করেন কথার কথা একজনের অধীনে আপনি হসে গেছেন ওর নাম ধরেন আব্দুর রহমান অথবা আবদুল্লাহ বলবেন এখন তো এহরাম খুলছি হোটেলে আসছি এখন তারা এহরাম এমেদিনে এখনই আপনাকে বলি আব্দুর রহমান সাহেব কী কথা ছিল আপনার সাথে হোটেল কী রকম কথা ছিল কত রকম কাজে হয়েছে চিটারি শিখছেন কোথায় বুঝেন বিভিন্ন ভাইয়েরা আমি একটা জিনিস বলি আমি আপনারা যেই এজেন্সির পক্ষ থেকে যাচ্ছেন সেই এজেন্সি কার এজেন্সি কে নেতৃত্বে দিচ্ছে আমি চিনিও না জানিও না যত জায়গায় যাই তত জায়গায় এই কথা বলি আমার নিজের যে দীর্ঘ অভিজ্ঞতা কুরআ আল্লাহ বলছেন লাইন আসলো হাবির আর ওই আর্মি প্রবাদে বলে সালিল সালিল খাবির লাস আলিল হাকিম যে নাকি বিশাল বড় হাকিম তাকে জিজ্ঞেস করো না যে নাকি অভিজ্ঞতাকে জিজ্ঞাসা করো অভিজ্ঞতা যে আলাদা একটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আচ্ছা বলেন আপনি যে চারি লাখ টাকা খরচ করে যাচ্ছেন আপনি যে চার লাখ টাকা খরচ করে যাচ্ছেন এই চারি লাখ টাকা গ্রুপ লিডারের কাছে সে কথা বলেন না একটু খায় নাই এর মধ্যে আপনার সৌদি সরকারের মোয়ালে বিধি হয় নাই বাংলাদেশ সরকার এখানে খরচ হয় নাই ফ্লাইট টিকিটে আসা যাওয়া আপনাকে নিয়েছে হ্যাঁ ফ্লাইট তারপর হোটেল তো একটা পাইছেন নাকি মিনার তাবু সব রেডি হয়েছে তো তারপর বাসে আসা যাওয়া করতেছেন তো বাসে এই সব কিছু বাদ দেওয়ার পরে মনে করেন সব কিছু বাদ দেওয়ার পরে দইরা নেন যারা ডাকার হাজি নেয় আমি বলি কেউ যদি হজ ব্যবসা করতে চায় তাহলে সেই গ্রামে যাওয়া উচিত হাজি নেবে এই পুনে তিন লাখ টাকা দিয়ে যদি পুনে তিন লাখ টাকা নেয় প্রতি হাজি থেকে সে কমপক্ষে চল্লিশ হাজার পঞ্চাশ লাভ করতে পারবে হাজি যখন বলবে এত দূরে কেনা তা চো কয় টাকা দিয়ে আসছেন ঠিকই দেয় কয় টাকা দিয়ে আর ডাকার হাজি যদি নিয়ে যায় এত কাছারা কি যদি ডাকার হাজি কেউ নিয়ে যায় আমার এক ভাই সে হজের এরকম হাজি নিয়ে যায় সেমাম মানুষ আমি তাকে বলি আপনি শহরের গুলি বাদ দেন আপনি গ্রামে যান তাহলে নিজেরও কিছু পুষাবে আর কথা কম শুনবেন এরাও আপনার মাথায় রাখবে লোক লোকজনকে নিয়ে যাবেন এরা বলবে যে আমরা কি ফার্স্ট টাইম আসছি নাকি কি মনে করেছেন আমেরিকা যাই নাই সিঙ্গাপুর ঘুরি নাই। আচ্ছা ফিরে আসি আপনি মনে করেন চার লাখ টাকা দিয়ে আপনার হজে গেছেন চার লাখ টাকার চার লাখ টাকাই তো সে মারে নাই এর মধ্যে বিভিন্ন জায়গায় দিতে দিতে যাবতীয় সব কিছু ধরেন আপনার থেকে সে পঞ্চাশ হাজার টাকা লাভ করছে কত এই পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি আপনার হজ নষ্ট করে দিবেন। এত নিচের আপনি আমার কথারা বুঝেন নাই। আপনি যেই কারণে লাগালাগিটে তার সাথে করতেছেন লাগা লাগালাগিটা যে করবেন আমি মাকবুল হজের কথা বলছি আপনার হজটা কীভাবে মাকবুল হবে যদি সেইখানে মেজাস্টই খারাপ হয়ে যায় হজ কাকে বলে তা কি জানেন হজ দুইটা জিনিসের সমন্বয় একটা হলো মালি আবাদত আরেক হল আর্থিক আবাদত যারা হজে যাচ্ছেন ফরগেট দিস। ডোন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার কষ্ট করার জন্য যাচ্ছেন এগেইন পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার কষ্ট করার জন্য যাচ্ছেন এটা কোনো ট্রাভেল না এটা কোনো ভ্রমণ না হ্যাঁ আপনি যেমন আমেরিকায় গেছেন হাইফাই হোটেলে সব রেডি থাকছে সবাই সার বলে ডাক দিছে সব রেডি টাইম টু টাইম সব না আপনার মহল্লাম বলবো আসেন তারা তার বাস আসতেছে তাকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বাস ঠিকই আসতেছিল মক্কার অল্প একটু জায়গা হজের সময় কোটি কোটি মানুষ এরপরে হলো হাজার হাজার গাড়ি দেখা গেছে কাঁচায় গেছে হঠাৎ করেই কোনো ট্রাফিক আরবরা যেটা বুঝে ওইটাই বুঝে যদি আরব কোনো কারণে বুঝে থাকে এখন রাত্র আপনি যত দলিল দিবেন এখন ঘুরাইয়া ঘুরাই দেওয়ার কারণে এখন এই গাড়ি ঘুরে আবার আরেক টানেল ধরে আবার এখানে আসতে সময় লেগে গেছে দুই আড়াই ঘন্টা আপনি তো রাস্তায় বসে রেছেন বলছেন হোটেলের মেয়ে ছেলে নিয়ে আসেন আপনি যান প্রেসিডেন্ট যান যে কেউ যান বেরোইছেন রাস্তায় বসে আসেন যেইখানে থাকেন আপনি খারাপ্তা ফি সাবিল্লা আপনি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন কোথায় আল্লাহ রাস্তায় কোন অবস্থায় যে কোন পরিস্থিতিতে আপনাকে একটা ধৈর্য লাগবে সবল লাগবে এরকম করে বসে থাকবেন আর পারি না এই তিনটা পয়েন্ট এ পর্যন্ত বললাম বলবো আর সামনে কয়েকটা পয়েন্ট ইনশাল্লাহ এক নম্বর কোন অবস্থাতে জগ্রাজাটিতে যাওয়া যাবে না মুখ খোলা যাবে না মানকান কেউ যদি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান রাখে তাহলে মুখ খুললে সে যেন ভালো কথা বলে আর নাইলে জবানটাকে যেন কী দিয়ে রাখে তালা দিয়ে রাখে জবানটাকে তালা দিয়ে রাখবেন যখন খুলবেন হয়তো কোরআন পড়বেন সুহান আল্লাহ বলবেন আলহামদুল্লাহ বলবেন ভালো কথা বলবেন মানুষকে সালাম দেবেন তাল বিয়ে পড়বেন এসতে করবেন এই জন্য খুলবেন আর নাইলে কোনো উত্তর দেওয়ার জন্য হ্যাঁ তিরস্কার করার জন্য দরকার নাই তিনটা পয়েন্ট বলছি সত্য তার এক পয়েন্ট যদি বুলে না যায় আগে বলি এই যে এখানে আপনারা যে কয়েকজন আসেন না মক্কায় গিয়ে আপনি এই কয়েকদিন যদি বাংলাদেশের কুৎসিত রাজনীতি না করেন আপনার কোনো সমস্যা নেই কথা বোঝেন নেই এই আপনার দেশ খুব পিছায় যাবে না আবার রাজনীতি করলে দেশ খুব আগে যাবে না ওইখানে গিয়া শেখ হাসিনা এটা করছে আওয়ামী লীগ সরকার এটা করছে পত্রিকা দেখছেন টিভির কথা শুনছে ওই কি করছে এরকম কটুকুছু দেখার নাই রকম রাজনীতি নো রাজনীতি নো কোন রকম পলিটিক্সে যাবেন না কোন রকম। পলিটিক্স একদম নাই পজিটিভ নেগেটিভ পক্ষে বিপক্ষে এইটা সেইটা জামাত তারপরে আরো নতুন একটা কি জানি পেরেছি জঙ্গি হ্যাঁ কোনো জঙ্গি নাই জামাত নাই শিবির নাই বিএনপি নাই আওয়ামী লীগ নেই কোন রকম রাজনীতি নেই একদম রাজনীতিমুক্ত আপনার আমাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন যাচ্ছেন দেশের পক্ষ থেকে কিছু সব কামাই ফিরে নিয়ে এসেন আপনাদের রুশিল আল্লাহ যদি দেশ টিকায় রাখে এই দেশ যে টিকে আছে এতে আমি বলি বিভিন্ন জায়গায় এতে বোঝা যায় অবশ্যই আল্লাহ সব তালে এখনো আসেন আল্লা না থাকলে এই দেশ চলতে এই দেশ যে চলতেছে পড়ে না এতে বুঝা যায় আল্লাহ আছেন সুতরাং এই স্বল্প সময়ের জন্য আপনার রাজনীতি করার কোন দরকার নাই মায়েরা বোনেরা তাদের জন্য এক্সট্রা একটা কথা সেটা হলো মেয়েরা যৎসামান কারণেই কিন্তু তাদের তাদের যে সমস্যাটা হয় সেটা হইল তারা একজন আরেকজনকে বরজাস্ত করতে পারে না পারস্পরিক এবং ওইখান থেকে পুরুষের ভিতরে আসে যত জোগাঝাটির সূচনা হয় একই বিল্ডিং এর ফ্ল্যাটের মাঝখানে পুরুষদের থেকে সূচনা হয় না সূচনা যাচ্ছে মেয়েরা পারে না এই জন্য মায়েরা বোনেরা আপনারা যারা যাচ্ছেন আপনারা যারা যাচ্ছেন খুব সাবধান খুবই সাবধান কোন অবস্থাতে আরেকজনকে জবান দরাজি করে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই, নবী জি সাল্লা সাল্লামের সামনে দুইজন মহিলার কথা বলা হয়েছিল একজন মহিলা অনেক বেশি দান সৎকা করে ভালো হিজাব করে অনেক নামা শ্রোতা করে সব ভালো সব ভালো সব ভালো খালি একটা খারাপ খালি কি একটা খারাপ গৈরা আন্না তুই জির আনাহা বিলিসা সে তার জবান দিয়ে প্রতিবেশীদেরকে কষ্ট দেয় নবীজি বললেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে আরেক মহিলার কথা বলা হয়েছে এত নামাশ্রোতা ফরসটা কোনোরকম করে আর এত কিছু বাড়ে না দান সৎকা করার মতো এবিটি নেই কিন্তু তার ব্যবহার খুব ভালো নবীজি বললেন ব্যবহার ভালো তাহলে এই মহিলা জান্নাতে চলে যাবে এই এই জিনিসগুলো বুঝতে হবে খালি যে নামাজ বুঝবেন খালি যে হজ বুঝবেন খালি যে দামসৎকা বুঝবেন এগুলি দিয়ে হবে না আনুষাঙ্গিক আরও কিছু জিনিস আছে এইগুলি আপনাকে বুঝতে হবে সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে মাবরুর হজ মাকবুল হজ কিভাবে হয় সেই জন্য কিতাবের শর্ত হাদিসের শর্ত কোরআনের শর্ত সেইগুলি বাদে প্র্যাকটিক্যাল কিছু জিনিস নিয়ে আসছি সেটা হলো কি কোনো অবস্থাতেই কোন অবস্থাতেই আপনি এই কাজগুলো করতে পারবেন না এই যে চারটা পয়েন্ট বলছি মায়ের জন্য একটা বলছি পুরুষদের সবার জন্য বলছে চারটা এক নাম্বার আমি রিপিট করি এক নাম্বার কী জানি ঝগড়া দুই নম্বর হইলো জবানকে তালা দেওয়া তিন নম্বর হইলো সবর চার নম্বর হলো পলিটিক্স করা যাবে পলিটিক্স করা যাবে না এটা বাদ কোনোরকম পলিটিক্সের দরকার নেই এটা পাঁচ নাম্বার একটা আহা এটা যে কত কঠিন পাঁচ নম্বর হইল কোনোভাবেই রাগ করা যাবে না কোনোভাবেই রাগ করা যাবে না যদি রাগ উঠে যায় হাইসে ধরে দারণ অবস্থায় রাগ আছে নবীজিটা বলছেন বসে যাবেন বসা অবস্থা রাগ করছে শুয়ে থাকবেন এরপরে যদি রাগ না থাকে বাইরে বাইরে চলে যাবেন হ্যাঁ রাগ হইন না কোনো অবস্থাতে রাগ করার কোনো সুযোগ নাই এক ব্যক্তি নবীজির কাছে এসে বললো ইয়া রসুল আউসিনি আমাকে উপদেশ দেন নবীজি সালসাল বলছেন লতাক দপ কী বলছেন লাতক দপ রাগ করব না এরপরে ওই লোক বলল যে আউসিনী ঠিক আছে অন্য আর কি একটা উপদেশ দেন রসুল বললেন লাতাক দপ রাগ করব না বললো ঠিক আছে এটা তো মানলাভ আরেকটা উপদেশ দেন নবীজি বললেন লাতাক দফ রাগ করবে না সে যতই বলে আর নবীজি বললেন দব লাত দব লাতাক দফ অর্থাৎ তুমি রাগ করবে না রাগ করবে না না এই জন্য মানুষকে একদম শেষ করে দেওয়া হজও শেষ করে সম্পর্ক শেষ করে যাবতীয় সব শেষ করে কোনো অবস্থায় রাগ করা যাবে না রাগ যাবে না ধৈর্য ধারণ করতে হবে দারুণভাবে ধারণ করতে হবে থেকে একবার এক হজ কাফেলে হাজিদেরকে দাঁড় করে রাখছি বাস পাচ্ছি না এখন একটা বাস ইয়ে করার জন্য আমি আরবিটার ভিতরে জানি দূরে গিয়ে এক বাস একবারে সুন্দর করে ইয়ে করে বাস একদম দরজা বন্ধ করে এটা নিয়ে আসছি একবার আমার গ্রুপের সামনে এনে দাঁড় করাইয়া দরজা খুঁজছি এবার তারা ডুকবে এমন সময় দুই তিন এড়াবে অন্য দাস থেকে আসছে আর কি এইখানকার ভিতরের না এরাইসা আমাকে ধাক্কা মেয়েরা কুড়িমইয়া এখন লাফাই উঠতেছে উঠ উঠ একজনের জন্য সমানে উঠাইতেছে এরপরে এই সোনার গার এই দিকে আমাদের ইউরোপে থাকে হ্যাঁ সে দেখি এ দেখেন আমার দিকে দেখেন সে দেখি ওই যে আর কাপড় চাপড় ঘুরাইয়া মানে টাইট করতেছে আর কি টাইট করতেছে হ্যাঁ আমার হুজুর ধাক্কা দিচ্ছ হ্যাঁ বাস হুজুরি গিয়ে নিয়ে বাস নিয়েছ আজকে আমি সবকিছু বাদ দেখ বাদ যাক সবকিছু যাক গিয়ে এমনি ধরলাম হ্যাঁ আরে আপনাদেরকে নিজেদের দায়িত্ব তো আমার এই বাদ যায় যাক বাস গেলে সমস্যা নেই আপনার হস গেলে গিয়েছে সমস্যা আছে বাস সমস্যা নেই এই এমন এমন সিচুয়েশন হয় আমার পরে প্র্যাকটিক্যাল বুঝে আসছে আল্লা কুরআ কেন বললেন যে ওলা জিদা আল এমন সিচুয়েশন তৈরি হয় যখন আসলেই জগরাঝাটি আর ক্রুদ এটা থামানো যায় না এমন সিচুয়েশন আসলেই হয়ে যায় এমন সিচুয়েশন কঠিন সিচুয়েশন হয় আবার হয়তো নাও হইতে পারে আল্লাহ এক এক সময় এমনভাবে মানে সহজ করেন এই জন্য আমি বলি হজে কখন কোথায় কোন জায়গায় যে আপনি বিপদে পড়বেন এটা আল্লাহ সারা কেউ জানে না সুতরাং একসময় দেখা গেছে এয়ারপোর্টে গিয়া বাংলাদেশ থেকে জেদ্দাই এয়ারপোর্টে চলে গেছি জেদ্দা এয়ারপোর্টে চলে গেছি সাড়ে ছয় ঘন্টা সময় ওইখানে গিয়ে দাই এয়ারপোর্টে দাঁড়ায় রয়েছি সাড়ে দশ ঘন্টা জেদ্দাই এয়ারপোর্টে দাঁড়ায় রয়েছে সেখানে হে আরব মাথা হ্যাঁ এই আধুনিক যুগে বিজ্ঞানের যুগে কম্পিউটারের যুগে এত সময় লাগে নাকি হ্যাঁ এগুলি কী সব এই সেই বিভিন্ন রকম এইবার শুরু আরবদের উপদেশ কোনো আরব গালি গালাস করার আপনার দরকার নাই সৌদি দরকার সরকারকে যারা পুলিশ টুলিশ কাজ করতে চায় এদেরকে গালি গালাস করা দরকার নেই দেখবেন অনেক ছোটো ছোটো বোলাবান হজের কাজ করতেছে সিগারেট কাটছে এদেরকেও গালিগালাস করা দরকার নাই। হুম ওদের এই যে কি বলে যে ডুমেরা যেরকম ডুম আছে ডুম ডুমেরা লাশ কাটে আরে দিদা মদ খায় সিগারেট খায় যেরকম ওই যে প্রতি বছর হাজিদের খেদমত করতে গেলে কাজ করে তো এই দুই তিন মাসেরা ঠিকমতো ঘুমায়ও না ফুলাভা নেইগুলি বাহিরের ওইখানি বড় হয়েছে ওইখানি থাকে এখন এদের আখলাখ নাই চরিত্র নেই উল্টো পাল্টা ওর থাকুক বা না থাকুক আপনি ওর একটা করে বিভিন্ন রকম ইয়ে করে নিজের হজ নষ্ট করার দরকার কী তাহলে কয়েকটা কথা বললাম শেষ করে দিচ্ছি মাকবুল হজ যদি করতে চান তাহলে এই জিনিসগুলি লাগবে যদি সবটা পারেন তাহলে তিনটা জিনিস সবটা না পারলে কি কয়টা তিনটা এক নম্বর হলো দৈর্জ দুই নম্বর হলো রাগ করা যাবে না তিন নম্বর হলে কোনোভাবেই জগড়াজাটি করা যাবে না পাশাপাশি বললাম সৌদি সরকার সৌদি প্রশাসন ওই আরবদের লোকজন তাদের সিস্টেমেটি তাদের ব্যবস্থাপনা এইগুলি নিয়ে আপনার কোনো কথাবার্তা বলা দরকার নেই আপনি যত বড় গবেষক আপনার মতো হাজার হাজার গবেষক এর আগে অতিক্রান্ত হয়ে গেছে এগুলি সব দেখাশোনার পরে এই পর্যায়ে আসছে এই হজের ব্যাপারে আজ থেকে আর কত বছর আগে বিশ বছর আগে আমি নিজে গবেষণা একটা কাজ করছি হজও করছে আমাকে দায়িত্ব দিছে এবং সৌদি সরকার থেকে পয়সাও পেয়েছি সেটা হলো মানুষ এই জায়গা দিয়ে কেন হাইটা যায় বাসে যায় না কেন খালি এইটাই বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এদেরকে ধরবা তোমার ভাষায় এরপর এদের সাক্ষাৎ কাটানি বা কত করে টিকা ছেড়ে দিবা এরকম হাজার হাজার লোক প্রতি বছর এই গবেষণার বিভিন্ন কাজ কেমনে আর কেমনি কি করা যায় তোমরা যে এই জায়গায় আসলা এই পদ্মা এসে সেই পদ্যে কেন আসলা না টানেলের ভিতর দিয়ে কেন আসলা এই টাইমে কেন আসলা একজন টাইম নিয়ে একজন জায়গায় নেই তারা গবেষণা করছে এইগুলি আবার উমূল করে ইউনিভার্সিটির ব্রাঞ্চ আছে এইগুলি গবেষণা করে করে করে করে করে এরপরে বছর তার আর একটা করবে আসলে কোন অবস্থাতে হাজিদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা এরকম করে না কিন্তু এত মানুষের ব্যবস্থাপনা দেখা যায় সর্বশেষ আর ঠিক থাকে না এটা কোন গ্রুপ লিডার আপনার গ্রুপ লিডার যত পাওয়ারফুল হোক যত কিছু হোক আলাদা যদি টাকাও দেয় আপনি চার লাখ টাকা না সর্বশেষ কথা বলে দিচ্ছি চার লাখ না আপনি যদি দশ লাখ টাকাও খরচ করে যান আপনি কষ্ট সারা করতে পারবেন না আবার আপনার যদি দশ লাখ টাকাও খরচ করে যান কষ্ট হজ করতে পারবেন না কষ্ট কিছু করা লাগবে মনে রাখবেন দুইটা আপাদত অর্থ ব্যয় আর শারীরিক কষ্ট ৬ কিলোমিটার রৌদ্ের মধ্যে হাঁটে যাবেন এটা কি রৌদ্র নাকি আগুন রদ্র না এটা হইল কি আগুন আমি নিজেই মানে এতদিন থাকছি এখানে মানে এমন অবস্থা হয়েছে মানুষকে ওই যে তখন সেনাবাহিনীর লোকজন পুলিশের লোকজন এখানকার লোকজন ওরা স্প্রে নিয়ে থাকে এরকম ঠান্ডা পানির স্প্রে মানুষ যখন যায় ভাবায় একটু স্প্রে যখন করে দেয় এরকম করে আহ একটু ইয়া খুঁজে পাওয়া যায় আপনি কষ্ট করার জন্য যাচ্ছেন সম্মানিত হাজির সাহেবান এই জন্য ইনশাল্লাহ সামনে যদি আরও প্রোগ্রাম থাকে তখন আমরা কথা বলবো হজ্য মাকবুল করার জন্য মোটামুটি এই কথাগুলো আপনাদের জানা থাকতে হবে কোন অবস্থাতেই চোখটাকে হেফাজত করতে হবে সারা বিশ্ব থেকে বাছাই করা সুন্দরী মেয়েরও আসবে হুম এরপরে দেখা যাবে যে অনেক জায়গা থেকে তারা আধুনিক এরা পর্দাও করে না টাকা হয়েছে সৌদি সরকারের পক্ষে সম্ভব না যে হাজিরা যারা আসবে আগে সব হাজিদেরকে কিছু দুলাই দিয়ে নেবে এটা কি নয় সম্ভব না তারা তাদের ভিতরে যদি আপনি হজের টাইম ছাড়া অন্য সময় যাইতেন তাহলে দেখতেন তাদের সব বাদ সার মেয়েও যদি হয় বাইরে যদি বেরোয় ভিতরে কি আছে না আছে সেটা পরের কথা একদম হিজাব ছাড়া বেরোবে একদম টাঙ্গাইয়ে ফেলবে এরকম পরিবেশ কিন্তু হজের সময় কাবা গরের ভিতরে মীরা মুজদারিফ হয় মেহমান হিসাবে আসছে আল্লাহর ঘরের মেহমান সৌদি সরকার পিঠা ভেটে কে হয় হয় না এই জন্য আপনি কি করতে হবে আপনি একদম সাথে সাথে আরেকজন মহিলার তার গা আপনার সাথে লেগে গেছে এরকম আপনি আল্লা আল্লাহ করেছেন আল্লাহ আপনি আল্লাহর দিকে তপ যখন করতেছেন কোনো অবস্থাতে আপনি মনে করেন না যে আরেক পুরুষ এসে আপনার মহিলার উপর পড়ে গেছে সে পড়ে নাই এমন ধাক্কা আসছে সে নিজেকে সংবরণ করতে পারে নাই আপনি নিজে চিন্তা করেন আপনি যখন আরেক মহিলার উপরে পড়ছিলেন আরেক মহিলার সাথে যখন ধাক্কা লাগছে ইচ্ছা করে দিয়েছিলেন আপনি যদি ইচ্ছা করে না দিয়ে থাকেন সেও আপনার মতোই হস করতে আসছে সেও ইচ্ছা করে দেয় নাই এমন এমন সিচুয়েশন হবে সেই সিচুয়েশনে নিজেকে একটু খাপ খাইয়ে নেওয়া সেই সিচুয়েশনে একটু খাপ খাইয়ে যদি নিতে পারেন যদি সংবরণ করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন জবানটাকে যদি হেফাজত করতে পারেন টাকা যদি মানে এই যে চার লাখ সাড়ে লাখ লাখ যেই টাকা দিয়ে যাচ্ছেন এই টাকা শেষ আপনার কি এই টাকার আর কোনো দাবি দেওয়া নাই এরপরে যদি বলেন এত টাকা দিলাম আপনি টাকা নিয়ে যাবার করেন তাহলে তো গেছে আপনি দেন নাই এইটাই আপনার হজ এই যে টাকা খরচ করলেন যে এইটাই আপনার হজ এইখান থেকে আপনার যে গ্রুপ লিডার এক একজন থেকে সে মনে হয় লাখ টাকা লাভ করছে করুক এটা তার বিজনেস আমার কথা বুঝেন নাই এটা তো করতে পারে নাই এই জন্য বলছিলাম পঞ্চাশ হাজার টাকাও যদি কিসের এক হাজার থেকে তিরিশ হাজার টাকা লাভ করা যায় এই পেছনে দৌড়াদৌড়ি করতে যাবো তার বিজনেস আছে না তার অফিস আদালত আছে না এই টাকা টুকুনোর জন্য আপনি মেজাজ খারাপ করবেন এটি আপনার করবানি এটি আপনার হোস এটা করেন না আর কষ্ট করার জন্য রেডি থাকেন আরেকজনের হেফাজত করবেন দুর্বল একজন তার জন্য দাঁড়ায় থাকবেন গ্রুপ একটা যাওয়ার জন্য এখন সব গ্রুপে এমন কিছু মানুষ পাইবেন যারা খুব আবার সব গ্রুপে এমন কিছু মানুষ থাকবে যারা একটু দিন আসে কথা বোঝেন নাই এখন ওই বেটার ফালাইয়া চলে যাবেন না সঙ্গবদ্ধ হয়ে থাকেন নবীজি সাল্লাহ সাল্লাম ইয়াদুল্লাহ আল্লাহ জামা জামাতের উপর আল্লাহর হাত থাকে জমাতবদ্ধ হয়ে থাকবেন বৃদ্ধ মানুষের জন্য একটু সেক্রিফাইস করবেন দুর্বলের জন্য একটু সেক্রিফাইস করবেন নারীদের জন্য বাচ্চাদের জন্য একটু সেক্রিফাইস করবেন আল্লাহর পক্ষ থেকে অন্য দিক দিয়ে আপনি রহমত পেয়ে যাবেন এক একই কেউ চলবেন না অবশ্যই দুই জন করে একসাথে থাকবেন যে কোনো মুহূর্তে মানুষের সিচুয়েশনে মাথা ঘুরানি মারে মাথা এরকম হয় হ্যাঁ একসময় দেখা যায় যে আমাদের আমার সাথে একবার একজন এরকম হাঁটতে গিয়ে একখানে উষ্ঠা খায় নৌকুলটে গেছে নৌকুল টেকছে এরপরে যখন তাকায় দেশে একটু রক্ত এমনি গরমের মধ্যে অসুস্থ ছিল এরপরে তার দিকে তাকাইছি তাকাই দেখ চেহারা ফেকাশ হয়ে যাচ্ছে আমি আর দুই তিনজন বললাম আমি তাকা পারবো না এই ধরেন না কেন ধরতে ধরতে এই লোক গেছে বলে আর একাই যদি থাকতো তার চিকিৎসা হইতো এরপরে একটা পর্যায়ে সে আবার আসতে পারতো কিন্তু মাঝখানে তো একটা পরেশানি হইতো এই একা কি যাবেন না কেউ দুই তিনজন করে যাবেন এবং যেই কথাগুলো বললাম এই কথাগুলো যদি ইনশাল্লাহ আমলে নিতে পারেন तो हमें आल्ला सुबहना तरह आशा जाए अवश्य हज मकबुल है और जो हज मकबुल जाए ये जो आप किस कष्ट है पाँच लाख टा जो खर्च है किच्छू अफसोस नहीं कारण नबीजी सल्लाम बोले दिए आज आल्हजुल मबरुरु जजाउन जानना मकबुल हजर एक पुरस्कार एक पुरस्कार अवश्य अवश्य अवश्य अल्लाह ता हज़र वबु� बनीम जानना दिए ही देवें সুবাহকি হামফির বরক